के गोल पाथर रोज पावा सुंदर जन बन तो आज की शांत हाउ आगे बसोर अंकल जन আজ পরীক্ষার ফল বেরিয়েছে সামনের বছর আরো এক ক্লাস ওপরে উঠিয়ে দেবে তুমি দেখে নিও হয়ে ডাক্তার হবে খুব বড় ডাক্তার বাবা কি হয়েছে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 আমি কাঠ কাটা শিখে যাব আর বাবাকে সাহায্য করব আমি পয়সা জমিয়ে স্কুলের মাইনা দেব। না ফ্র্যাঙ্ক কাঠ কাটা খুবই শক্ত কাজ আর তাছাড়া আমার কাছে একটাই কুঠার আছে আমাদের বাড়িতে দুটো কুঠার আছে আমি বাবাকে বলবো একটা পরের দিন আবার জঙ্গলে কাঠ কাটতে গেল আর দুপুর পর্যন্ত খুবই পরিশ্রম করলো যেগুলো পরে গেছে সেগুলো আগে খোঁজো মরা গাছ আগে কাটবে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 পৌঁছে গেল ও কোথায় সে পড়লাম অনেক দূর চলে এসেছি এবার আমার ফিরতে হবে বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে आता बोतले पांच बचर बंदी আজ তুমি আমায় মুক্ত করলে তোমাকে যদি তুমি চালাক আর বুদ্ধিমান তাহলে আমার হাত থেকে নিজেকে বাঁচাও নয় তো মরার জন্য প্রস্তুত হও আমি জানতাম না তোমাকে মুক্ত করলে পুরস্কার হিসাবে আমাকে মরতে হবে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 আমি একটু ভেবে দেখি আর কাজ করে তুমি বোতলে ঢুকে দেখাও কি তুমিই সেই আত্মা তাহলে আমি তোমাকে বিশ্বাস করব এই কথা এত খুব সহজ ই না তুমি আ তো খারাপ জিনি তোমার এটাই শাস্তি যেও না তুমি যেও না আমাকে বের করো কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না তোমাকে বিশ্বাস করি কি করে আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি আসল পুরস্কার পাওয়ার যোগ্য কিনা আমি খারাপ হলে তোমাকে আমাকে বের করো ঠিক আছে অবশেষে মুক্তি ধন্যবাদ এবার খুশি আমি যাচ্ছি দাঁড় তোমার কোন পুরস্কার চাই না আমি তোমাকে পরীক্ষা করছিলাম ঘষলে সেটা রূপো হয়ে যাবে আর লাল কোনাটা কোনো খততে তে ঘষলে সেই ক্ষত সেরে যাবে নিয়ে যাও কিন্তু এটা বুদ্ধি করে ব্যবহার করো বন্ধু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 আমি জবে থেকে ওইটা পেয়েছি তুই আমার খুব হিংসা করিস যা আমার শান্তিতে গুনতে দেবই ভালো ছেলে বাবা কাজে যেতে বলছো দেখো আমাদের দিন কি লাগে না কেন তোমার বন্ধুরা সব কোথায় একটা কথা মনে রেখো কাজই হলো আসল পুরস্কার দেখ আমি কি পেয়েছি আমার সঙ্গে খেলবি খেলবি আমার সঙ্গে আমার পড়া আছে আমরা একসঙ্গে পড়াশোনা করি কেন তোর তো অনেক টাকা সেগুলো গন গিয়ে एतो दिने शिक्षा तुम तुम बाबा, बाबा तुम्हें ठीक बुजते तुम्हें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 শুধু আমার আগে স্কুলে পৌঁছলে মাফ করবো এটা একদম ঠিক হচ্ছে না আরে আয় কোন কোথাকার এইভাবে ফ্র্যাঙ্ক আর স্যাম আবার বন্ধু হয়ে গেল